হায়লা ونشهد সই سيدنا وسندنا না ও وحبيب ربنا ও তো বিব না ও তীব কুবি না ও মৌল না মুহম্মদ নীল ফকদ কুতা মিহিল মজি অপুর কিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس عن معاذ رضي الله تعالى عنه قال ু কন সোলা বতাম ফকদ বারে আসি হুদিম বারো কাল হুলনা কুমফিল করুমিল আয় জিল হাকিম আয় খাস নেতো আ খা নেসুলো আন্দে পে তে আজব ও পড়া হমত পে তে আজব পড়া হো দিনে বড়ি শানা ও দমসে পর দে গোরে বুল গো রা হ দেশে মে ও আজ গোরে বুল গো রা হুদিন থা উমত মুসলিম কানেগা বানুদিনে থা উমত মুসলিম কানেগা বান উদিকা নেগা বানো আগর হ তো খুদা হসদিকা নেগা বান আপনাদের সুরায় বাকার দুশত নম্বর আয়াত এবং হজরত জওয়াল্লাহ তালকে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তাফিক ইল্লা বিল্লা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম হজরত মাজ জাবাল রজিয়াল তিনি বলেছেন আল্লাহর নবী আমাকে দশটি বিষয়ে উপদেশ দিয়েছেন এক নাম্বার আল্লাহর নবী বলেছেন হে মাজ আল্লাহর সাথে কখনো অংশী অংশীদার স্থির করো যদিও তোমাকে জালি দেওয়া হয় এবং নিহত করা হয় হত্যা করে দেওয়া হয় নাম্বার দুই মাতা অবাধ্য হইও না নাম্বার তিন ফরজ নামাজ ইচ্ছাগৃতভাবে কখনো ছাড়বে না কারণ ইচ্ছাগৃতভাবে যদি কেউ ফরজনামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় আরো ষাটটি বিষয় ইনশল্লাহ ধারাবাহিকভাবে আল্লাহাক বাঁচিয়ে রাখলে হায়াত দিলে ইনশল্লাহ আলোচনা করব চার নাম্বারে যে নসিহত ফাত সাল আলাইসাল্লাহ হজরত মাজ জবাল রজিয়াকে করেছিলেন সেটা হচ্ছে ওলা সবার হত হে মাজ কখনো মদ ফান করো না কেননা মদ এটা সকল অপকর্মের মূল দুনিয়াতে যত অপকর্ম রয়েছে সব সর্বধরনের অপকর্মের মূল হচ্ছে মত পান তুমি মত করিও না মতফান মানব সমাজে হুজুরফাত সাল্লাহ আলাইসাল্লাম এবং কোরআন আসার হাজার হাজার বছর আজ থেকে চালু ছিল মতফান কোরআন আসার হাজার হাজার বছর আজ থেকেও এই পৃথিবীতে মদ ফান কি ছিল চালু ছিল তবে যেহেতু মদ এটা অত্যন্ত একটা নিকৃষ্টতম কাজ এজন্য মদের ব্যাপারে মানুষ তিনবার বিভক্ত হয়েছিল তখন এক নাম্বার জন্মগতভাবে তারা রুচিশীল ওরা কোন নিকৃষ্ট বস্তু কখনো গ্রহণ করেন না এজন্য মদ তারা করত না এর বিপক্ষে শরীয় না দিয়ে হওয়ার আগেও তারা মতকে খুব ঘৃণা করত এবং এটাকে অত্যন্ত নিকৃষ্ট কাজ মনে করত দ্বিতীয় নম্বর মাঝে মাঝে খান করত আবার মাঝে মাঝে ফান করতো না দ্বিতীয় নম্বর গ্রুপ অর্থাৎ পান করলেও চলে না করলেও চলে তিন নাম্বার গ্রুপ ছিল যারা মত পান অত্যন্ত আকৃষ্ট ছিল মত পান ছাড়া ওরা থাকতেই পারত না অবাগ হয়েছে বলেন তিন বাঘ এক নাম্বার ছিল যারা রুচিশীল ওরা মত কখনো পান করত না এটাকে নিকৃষ্ট জানত দ্বিতীয় নাম্বার গ্রুপ ছিল মাঝে মাঝে ফান করতো মাঝে মাঝে ফান করতো না অর্থাৎ ফান করলেও চলে না করলেও চলে আর তিন নাম্বার ছিল যারা মত ফানে অত্যন্ত আকৃষ্ট ছিল মদ ফান ছাড়া ওরা কোনোভাবে বাঁচতেই পারত না এই তিন গ্রুপ ছিল ইসলামের আবির্ভাবের পূর্বে যারা মত ফান করত না ওরা যারা সবসময় মত ফান করত ওদেরকে তিরস্কার করত বচ্ছনা দিত যে একটা নিকৃষ্টতম পেশার সাধন তোমরা জড়িত তখন যারা মত পান করত তারা উত্তর দিত যে কোনটা ভালো আমাদের জন্য কোনটা খারাপ এটা কি তোমাদের বলার অধিকার আছে এটা আমাদেরকে আল্লাহর নবী বলবে কোনটা ভালো কোনটা খারাপ মত ভালো না খারাপ এটা আল্লাহর নবী বলবে তোমরা কেন বলো আমার ভাইরা এভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত পরামর্শ করেছে আল্লাহর এরা যখন রওনা দিয়েছে আল্লাহর নবীর কাছে মদফানের বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন করার জন্য এরও আগে আল্লাহ রব্দুল আলমিন আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করলেন ফিহিমা ইসমুন কাবির হে নবী সমাজের লোকেরা আপনাকে মদের ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য আসতেছে তো আসলে আপনি বলবেন ফিহিমা এসমুল কাবির এত দুবয়ের মধ্যে রয়েছে মহাপাপ তবে অমানাসলিন্যাস এবং এতে মানুষের জন্য উপকারিতাও রয়েছে কথা খুব খেয়াল করি বুঝবেন ওরা আল্লাহ নবীর কাছে যাবেন ছিলেন যে মদ বৈধ কিনে এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য এর আগে আল্লাহ আল্লাপা আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন হে নবী আপনার কাছে সমাজের কিছু লোক মদ ফানের বৈধতা অবৈধতা নিয়ে ফসল করার জন্য আসতেছে আপনি ওদেরকে বলবেন পিহিমা ইতুন কবির এত দুবয়ের মধ্যে রয়েছে মহাফাফ তবে অমানাস লিন্নাস এবং মানুষের জন্য উপকার রয়েছে যখন ওরা আসতে আসার পর আল্লাহ নবীদেরকে এই আয়াতের মর্ম শুনিয়ে দিলেন যে শুন মদের ব্যাপারে আল্লাহ এমন এমন বলছে যে এতে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও আছে এ আয়াত নাজিল হওয়ার সাথে সাথে দ্বিতীয় নম্বর প্রকার যারা মদ ফান করলেও চলে মা করলেও চলে এরা ছেড়ে দিছে কারণ আল্লাহ তো এতে মহাপাপ বলেছেন কাবীর। আর আরব গুরু বলতেছে আল্লাহ তো শুধু মহাপ আপনাদের ভিতরে যে মদ ফান করা গুনা মহাপাপ আল্লা পাকে বলছেন আবার এটা মানুষের জন্য উপকার হয় কিভাবে যেটা উপকার সেটা পাপ হয় কিভাবে আবার যেটা পাপ এটা উপকার হয় কিভাবে আল্লাহ তো দনো কথাটাই তার ব্যাপারে বলছেন আসলে তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন শুধু হাকেন নন হুকুমটা তা নন আল্লাহ হাকিম আল্লাহ অত্যন্ত কৌশলিক আল্লাহ রব্বুল আলমিন এটা জানতেন যে আমি যদি এখন বলি দি মদ হারাম মহাপাপ মদ পান করা যারা মদে খুব অভ্যস্ত এরা হয়তো স্টক করতে পারে হার্ট ফেল করতে পারে সমস্যা দেখা দিতে পারে এদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেখা দিতে পারে দেখবেন যারা ফানে খুব অব্যস্ত। হঠাৎ যদি বেড়েক দিয়ে দেয় যে আর ফান খাব না এদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দাঁত ব্যথা শুরু হয় তা আল্লাহ থাকতো বন্দার প্রতি খুব দয়ালু আল্লাহ যদি এখন ছড়াছড়ি বলে দেন মদ খাওয়া হারাম সাথে সাথে যারা মদে অভ্যস্ত এরা কি করত হয়তো স্টক করত মারা যেত পাম্প ফেটে যেত তাদের মদের দুঃখে এজন্য আল্লাহ রব্বুল আলমিন দরিয়ে মদ মহাপাপ তা না বলে বলছেন এটা মহাপাপ এবং এতে অনেক উপকারও আছে কুদ্রুতিভাবে আল্লাহ পাপ মানুষের স্বভাবের ভিতরে ট্রেনিং দিতেছে সরাসরি মদ হারামাল্লা এখন এটা বলতেছে না লাভের কথাও বলছে ক্ষতির কথাও বলছেন আল্লাহ এর মধ্যে একটা ঘটনা ঘটল কি ঘটনা হজরত আব্দুর রহমান এবং আউফ রাজি আল্লাহ তাল একজন বিখ্যাত সাহাবি যেই দশজন সাহাবির ব্যাপারে দুনিয়াতে থাকতে জান্নাদের সুসংবাদ দেশে ছিল তাদের একজন আব্দুর রহমান এবং আউফ রজি আল্লাহ তিনি বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করেছিলেন তিনার বাড়িতে বিকেল বেলায়। মেহমানদের জন্য বিভিন্ন খাবার সাথে সাথে মদেরও আয়োজন করেছে মদ আমাদের দেশে দেখেন বিভিন্ন পানীয় বস্তুর ব্যবস্থা করে বিভিন্ন অনুষ্ঠানে দেখেন না কোকা কলা আসি ইত্যাদি প্রিজার্ভ তখন ছিল ওদের সুস্বাদু খাবার মদ এই জন্য আব্দুর রহমানের নাউ বন্ধু বান্ধবদেরকে তাওয়াত করেছেন সাথে সাথে মদেরও ব্যবস্থা করেছেন হজরত আলী রাজি আল্লাহ সেই মেহমানদের মধ্যে একজন ছিলেন উনি খুব মত পান করেছেন খুব একটু মাত্রায় বেশি মত পান করেছেন আলিরজুল্লাহ তালাহ মত পান করার পরে মাগরিব রাজান দিয়েছে এখন ইমামতি করবেন কে যেখানে আলিরজুল্লাহ তাল আনো আছেন সে রেখো ইমামতি আর কার করার ক্ষমতা সাহস আছে আলিরজুল্লাহ তালাহ আনুকে সকলে এগিয়ে দিলেন ইমামতি করার জন্য তিনি কুলিয়া ইয়াল কা ফিরুন একটা সুরে আছে এই সুরেটি দরলেন ফদমরা গাতে একটি ঘটনা ঘটেছে এখানে কি লা লাদুন এ লায় নফিকে। তিনি লামে তাগিদ পড়ে ফেলছেন লা আর বুদুমা তা বুদুল অলা আনতুম আদু নামা আুদ যত লা আছে তিনি লা বাদ লা পড়েছে টান দেয় না এখানে লা মানে তোমরা যে সমস্ত দেব পূজা করো আমরা ওগুলোর পূজা করি না আর তোমরা লাগুলোর পূজা করো আমরা অবশ্যই সেগুলোর কি করি অর্থর ভিতরে কি ব্যবধান সালাম ফিরানোর পরে মুসল্লিদের ভিতরে বিভিন্ন ধরনের গুঞ্জন কৌতল যেগুলো যে আলি তো আজকে আমাদের নামাজ নষ্ট করে দিয়েছেন উনি লার পরিবর্তে লা পড়েছে প্রত্যেকটা আয়াত শুরুতে তালে তো ছিল প্রভাবশালী যারা প্রভাবশালী ওদের ভুল ধরন এত সহজ না ওদের ভুল দৈত্য হলে অ্যাডম লাগে সমাজে দেখবেন যারা নিরীহ দিমহীন কাঙ্গাল রিক্সা চালক ওদের প্রত্যেক অপরাধের বিচার হয় সাথে সাথে কিন্তু যারা প্রভাবশালী টপ লেভেলের মানুষ ওরা যত বড় অপরাধ করে না কেন মানুষ যেন এড়িয়ে চলে মানুষের কথা কি বলবো হাইকোর্টেও তাদের ন্যায় বিচার হয় না তারা প্রভাবশালী ঠিক কিনা কো এখন আলির নামাজ ভুল করেছে আপনি তো আমাদের নামাজ শেষ করে ফেলে কি বলতে চাও তোমরা কি তোমাদের নামাজ শেষ করেছি আপনি তো লার পরিবর্তে লা হঠাৎ এখন আয়াত নাজিল হলানু আয়াত নাজিল করে দিচ্ছে আল্লাপাকে তোমরা যখন নেশা অবস্থায় থাকবে তখন নামাজ পড়া তো দূরে কথা নামাজের কাছেও যেও না আল্লাহ আল্লাহাকে আয়াত নাজিল করে দিলেন এবং সাবাইগার তো কোরআনের মরম বুঝেন আরবি ছিল দ্বারা আল্লাহ বলছেন কি নেশা অবস্থায় তোমরা নামাদের কাছেও যেও না তার মানে কি নামাজের সময় তোমরা নেশা জাতীয় বস্তু খেয়েও না কথা এটাই তার অর্থ এখন নামাজের সময় তো নির্দিষ্ট জোর সম নির্দিষ্ট আতর সম নির্দিষ্ট সব একরাম বুঝছে যে নামাজের সময় তো করদ নামাজ পড়ত সালাম ফিরায় আবার তেলাওয়াজ শুরু করতো নামাজে দাঁড়িয়ে যেত সারাদিন সাহবায়করাম নামাজ পড়ত তা আল্লাফাক বলছে নামাজ অবস্থায় নেশা বস্তু তোমরা খেও না সাহাবাহ দিনের অধিকাংশ নামাজে ব্যস্ত থাকত মদ খাওয়ার সময় খুব কম পাইত তারা এভাবে দীর্ঘদিন তার মানে নামাজের সময় বাদ দিয়ে খাও অসুবিধা নেই কুদ্রতি ভাবে আল্লাফা মদ ফাইতে স্বভাব ট্রেনিং দিতেছে কারণ হঠাৎ হারাম মদ এটা বলছে এরা হাত করতে পারে মদের সোখে আস্তে আস্তে আস্তে আস্তে বালা লাগে না এত ঘুরে ঘুরি আর কি এটা হারাম না হালাল এটা একবারে কৌদিন এত ঘুরে করেন কেন আল্লাহাক তখন বুঝছে দেখা যায় ওমতের মানসিকতা কি এখন চেঞ্জ হয়েছে এটা আল্লাহাক বুঝছে এখন আল্লাহাক আয়াত নাজিল করে দিলেন্লাহ হে মান ইন্নামাল খমরু নিশ্চয় মত ওল মাইসির এবং জুয়া সাপ এবং ভাগ্য পরিকার স্বর লটারি ওয়াল আজলাম তখন তোমরা কামিয়াব হয়ে যাবে আল্লাপাকে আয়াতে চারটি জিনিসের কথা আলোচনা করছি নিশ্চয় মদ জুয়া মদ এবং কি আজলাম। বাক্য বাক্য পরীক্ষার স্বর যেটাকে লঠারি বলি আমরা দেশীয় ভাষায় তেরোটা বিষয় আল্লাপাকে আলোচনা করে একত্রে বলছেন কি রিজিসগুলো হচ্ছে শয়তানি কাজ এ আয়াত্রে তাপ সিরে মুফাতিরিনে রাম ব্যাখ্যায় লিখেছেন মৎফান হারাম মৎফান কি এখন আজ থেকে হারাম জুয়া এটা হারাম জুয়া সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন भिन्न मेलाते जुआर आसर बसे जुआर जत प्रकार आब हराम जुए की जाए नहीं भाग्य परीक्षार लटारी हम विभिन्न बजारे देखें लटारी बिक्री लटारी एटाओ की हराम ये तापत्री लिखे लटारी व्यवसा हराम रक्तर क्रय विक्रय हराम রক্ত বিক্রি যায় নেই হ্যাঁ আপনার নিকটতম কোনো মানুষ যদি রক্ত স্বল্পতার কারণে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে আপনার যদি স্বেচ্ছায় তাকে কিছু রক্ত দান করেন এটা বৈধ কিন্তু বিনিময় গ্রহণ করা এটা আপনার জন্য বৈধ নয় কারণ রক্ত এটা আপনার সম্পদ নয় আপনার দেয়ের ভিতরে যে রক্তগুলো এসেছে এগুলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া সম্পদ আপনি কিভাবে বিক্রি করবেন এটা তো আপনার মালিকানাই আছে নাই বর্শি প্রতিযোগিতা জাল প্রতিযোগিতা এটাও হারাম আমার দেশে এখন এই সংস্কৃতিটা আছে কিনা জানি না এই প্রথাটা বড়শি প্রতিযোগিতা দেখবেন বিভিন্ন পুকুরে বড়শি প্রতিযোগিতা ধরে এবং জাল প্রতিযোগিতা ধরে এগুলো সব হারাম এবং দুমপান বিক্রি ও খাওয়া হারাম দুমপান এটা বিক্রিয় হারাম মুফাতাম লিখেছেন কারণ যেটা খাওয়া হারাম এটা বিক্রিও হারাম তো আমার ভাইরা মদের ব্যাপারে আল্লাহদিন এ মদের কারণে সমাজে অনেক বিশৃঙ্খলা দেখা দেয় জুয়ার কারণে অনেক বিশৃঙ্খলা দেখা যায় এক নাম্বার নামাজ থেকে মানুষ গাফেল হয়ে যায় যারা জুয়ে খেলতে বসে দেখবেন ঘন্টার পর ঘন্টা এটা একটা নেশা আছে আসলে গড়ি বিক্রি করে বাড়ি বিক্রি করে সর্বশেষ বিক্রি করার কিছু না পাইলে বাল বাচ্চা স্ত্রী অনেকে বিক্রি করে ফেলে ও ওমান নামাজ থেকে বিরত রাখে এজন্য আমার ভাইরা মাজ আপনি জবাল রাজিয়াল করেছেন কি হে মত পান না কারণ সকলের মূল হচ্ছে বলেছেন সার ধরনের লোক তারা জাননাতে যাবে না আুন মাতা পিতার অবৈধ সন্তান তারা জান্নাতে যাবে না ওলা কম্মারুন এবং জুয়ারি যারা জুয়া খেলে তারাও জানলাতে যাবে না ওলা মান্নানুন যারা খোটা দেয় খোটা দেয় দান করে খোটা দেয় এরাও জাননাতে কি আপনার তফিক আছে আপনি একজনকে দান করেছেন জীবনে প্রাণ গেলেও গুণাক্ষরেও এই দানের খোটা কাউকে দিবেন না কারণ তো দান করেছেন আল্লাহকে আদি খুশি করার জন্য আপনি খোটাটা দিয়ে কেন তাকে লুক মানুষের সামনে লজ্জা দিতেছেন আপনার ভিতরে যদি এমন সম্ভাবনা থাকে যে আমি খোটা দেওয়া লাগে তাহলে আপনার দান করার কোন দরকার নেই দান করার পরে খোটাই দিতে হয় দান কেন করেন আপনি কোনো দরকার নেই দানের মুখে নর আল্লাহ আল্লাহাস ওলা মান্নান ওলা মুতমিন চতুর্থ পর্যায়ে আল্লাহর নবী বলেছেন যারা মত পান করে এরাও জাননা থি কি যাবে না এই আয়তে তো বলছি জান্ না অন্য হাদিসে আল্লাহ নবী কি বলে শোনেন লোক ওদের উপর জান্নাত হারাম করে দেওয়া হয়েছে জান্নাত কি করে দেওয়া হয়েছে জান্নাত জন্য হারাম টোটাল এক নাম্বার মুদমিরুল খম মত পাই যারা মত পান করে এদের জন্য জান্নাত হারাম স্পষ্ট হাদিস নাম্বার দুই आज माता पितार अबाध्य सतान नाम हराम दायूस का नबीर काबी जरा लोक गुना करते देखते तेषेध करे कथा बोलें क्या परिवार लोक की करते गुना गुना करते स्पष्ट भा देखते एर पर निषेध करेना এই লোকটা কি করে না দিতে কি বলে আহ আপনার উপযুক্ত মেয়ে মার্কেটে যাইতেছে আপনি দেখতেছেন আপনি লো করেন বাবা মানি ব্যাগ সাবধানে রাখিও আপনার মেয়েরে বলতেছেন মানি ব্যাগ কি সাবধানে রাখিও মার্কেটে অনেক চোর আছে ডাকাইজ আছে পকেটমার আছে কিন্তু আপনি মসজিদের পদম কাটারের মুসুল্লি আপনার হাজির শাহ আপনার দাঁড়িয়ে সব ঠিক কিন্তু আপনার উপযুক্ত মে মার্কেটে গিয়ে মার্কেটিং করতেছে এটা আপনি জানেন আপনার উপযুক্ত মেয়ে বিনা কারণে বোরকা ছাড়া পাট ছালায় যাইতেছে এটা আপনি দেখতেছেন হাজার হাজার স্কুল ছাত্র সাথে তার দেখা উঠতেছে এটা কি কবিরাগুনা হবে না বলা নে কিনা স্পষ্ট কবিরা গুনা উপযুক্ত মেয়েরে ছাড়াই দিয়েছেন স্কুলে যাইতেছে ক্লাস নাইনে পড়তেছে টেনে পড়তেছে হাজার হাজার ছেলের সাথে তার দেখা হতেছে আর আপনার অথচ ফাঁস কাতারের মুসল্লি পাঁচক তো নামাজও পড়েন হজও করেন আপনাকে তো নবী দায়াম না উনি মসজিদে থাকে আর ঘরওয়ালারা সারাক্ষণ টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে এটা একটা বাদ্যযন্ত্র এটা হারাম নবী দুনিয়াতে এসেছে বাদ্যযন্ত্র উচ্ছেদ করার জন্য আর আমরা নবীর উন্মত হয়ে প্রতি ঘরে ঘরে আরো আমরা এই বাদ্যযন্ত্রটাকে ঢুকে দিছি নবী আসলো কেন আমরা কি করতেছি আর এখন টেলিভিশন স্বাভাবিক গুণা এটা আমাদের অনেকেরই জানা নাই। টেলিভিশন কথা বললেও আমরা তাকে বচ্ছনা দিই এখন এটা এখন এখন কেন বলেন আপনি নামাজ পড়েন ফাঁসক্ত আর আপনার স্ত্রী আপনার বাল বাচ্চার নির্লজ্জতা নির্লজ্জর মতো একে সোফাকে বসি বসি বিভিন্ন ধরনের নাটক বিভিন্ন ধরনের জিনিস উপভোগ করতেছে আপনারে নামাজ দুটা পয়সা দাম আছে ঘর জেলায় তোরা কি আবার দুলান আপনার দাই নবীর হাদিস আপনি হচ্ছেন দাই পরিবারের লোক করে দেখতেছে এরপরে সে নিরবতার ভূমিকা পালন করতেছে এটাকে দায়ুস বলে আর দাই শুরুর উপর জান কি ভাইও আপনাদের কাছে কষ্ট লাগতে পারে আমি বুঝতেছি যাদের ঘরে আল্লাহর ওয়াস্তে টেলিভিশন আছে আপনি নামাজ পড়েন যদি আপনার স্ত্রী টেলিভিশন দেখে বাল বাচ্চা টেলিভিশন দেখে ওরা কবিরা করতেছে প্রতিদিন প্রতি সেকেন্ড আপনার এই টেলিভিশনটার কারণে আল্লাহর ওয়াচতে এটাকে বিক্রি করে টাকা খাওয়াটাও যায় হবে না আজকে প্রতিজ্ঞা করেন গর থেকে এটাকে বের করে কারো কোনো অভিযোগ শুনবো না আমি আগুন তরি এটাকে আজকে বর্ষে কুড়ি দিন তালায় যদি ফাঁকা ইমানদার হতে আল্লাহ নুলছে যারা মাদক দ্রব্য সেবন করে নেশা জাতীয় বস্তু দ্বারা সেবন করে আল্লাহ পাক ওদেরকে ক্যামতুদ্দিন দিন নামে তিন আতুল খবাল পান করাবেন সাহেব একরাম বলছেন আল্লাহ তিন আতুল খবাল আবার কি আল্লাহর নবী বলেছেন আর তু আহিনার ও সারতু আলিনার জাহান্নামীদের দেহের গরম রক্ত এবং জাহান্নামীদের দেহের গরম পুজ আল্লাহাক ওদেরকে জাহান নামি কি করবে খাওয়াবে যারা মৎ খায় যারা নেশা বস্তু দ্বারা পান করে অন্য এক হাতি সে আছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার বলছে তো যে ফান করে নিচ্ছ সে হালাল জানিয়ে খাইতেছে আর হালালকে হারাম জানলে তার ইম্যান থাকে কিনা অন্য একটা হাতি শুনুন মান সারিবেল ক্ষম লামিয়ার জল আনহু আর আমার কোন উম্মদ যদি মদ সান করে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ওই উম্মদের উপর নারাজ থাকে কয়দিন নারাজ থাকে চল্লিশ দিন পর্যন্ত নারাজ থাকে ওই মাতা মাতা কাপেরা আর ওই অবস্থায় যদি সে মারা যায় নবী বলছেন সে সোজা কাপের হইয়া মারা যাবে চল্লিশ দিন পর্যন্ত মদ খেলে আল্লাহ নারাজ থাকে কত বড় ধমক আমার ভাই হোক জন্য যাদের এ ধরনের অভ্যাস আছে আমরা আল্লাহর ওয়াস্তে প্রতিজ্ঞা করি যে আমরা মদ খাবো না মদ কাকে বলে প্রশ্ন করতে পারেন মা আজকার যত বস্তু নেশা সৃষ্টি করে বলেন যত বস্তু কি এই তত বস্তুকেই হাদিসের বাসায় মত বলা হয় কোরআনের বাসায় আর মত এটা এক বোতল যেমনি ভাবে ফান করা হারাম একটুকু ফান করা কি যে পরিমাণ খাবেন ওইটাই হারাম একটু আপনি এটাও হারাম আপনার জন্য এই জন্য আমার ভাইরা বলেছেন দুনিয়াতে যত ফাচ্ছে সব অপকর্মের মূল হচ্ছে মদ কিভাবে মদ খাওয়ার দ্বারা সাধারণত মানুষের বিবেক নষ্ট হইয়া যায় কি নষ্ট হয় কর মানুষের বিবেক নষ্ট হয় আর দুনিয়ার সব কিছুর বিচারক হচ্ছে বিবেক যার বিবেক নষ্ট হয়ে যায় সে যা তাই করতে পারে মদ খাইলে মানুষের কিছুর উপর আঘাত আছে বলেন বিবেকের উপর আঘাত আছে আর যার বিবেক চলে যায় বিবেকহীন সে কোন কাজ করতে আর কুণ্ঠাবোধ করে না সব কাজ সে করার কি করে ইচ্ছা করে এই জন্য নবী বলেছেন মদ সব অপকর্মের কি মূল্য নাম্বার নসিহত গেল ফার্স্ট নাম্বার নসিহত ওয়ান পিক আলা বিকদ্রি মিনতাওলি খে মধ্য করিও খরচ করিও আমার ভাইরা আল্লাহ হাদিসে আস করেছেন বেলাল ওলা শেখ লালা কে বেলাল খরচ করতে থাকো আরস ওলাকে কোনোদিন খালি মনে করিও না খরচ করতে থাকো আর কি কোনদিন খালি যদি নিজের জন্য কোনো কিছু খরচ করে সেটা তার জন্য সৎকার স্বভাব হবে আপনি যেটা নিজে খাইছেন এটাও কিসের স্বভাব আবার বলুন যেটা নিজে খাইছেন এটাও এবং যেটা বাল জন্য খরচ করেছেন এটাও সৎকার স্বভাব যেটা স্ত্রীর জন্য খরচ করেছেন এটাও সৎকার স্বভাব এবং যেটা পাড়া প্রতিবেশীর জন্য খরচ করেছেন এটাও কিছু স্বভাব সৎকার স্বভাব এই জন্য ভাইরা পরিবার পরিজনের উপর নিজের সাধ্য মতে আমরা খরচ করার চেষ্টা করব অন্য একদি সে আছে কলা রসুল আলাইহি ও আজ সদাগাদু আলাল আলা রেহেম সন্তান মেসকিনকে দান করলে শুধু দানের স্বভাব পাবেন শুধু দানের সাওয়াব। আর নিকটতম আত্মীয় স্বজন বাল বাচ্চা ওদের জন্য খরচ করলে দানের স্বভাবও পাবেন এবং আত্মীয়তা রক্ষার স্বাভাবটাও পাবেন এজন্য আমরা অন্যদেরকে অন্য মেসকিনকে তো দিবই আমার আত্মীয় স্বজন তারা এদেরকে আমি অগ্রাধিকের ভিত্তিতে দান করার চেষ্টা করবো যেহেতু এদেরকে দিলে দানের স্বাভাবটাও পাবো এবং আত্মীয়তা রক্ষার স্বাভাবটাও কি আপনার বাল বাচ্চার উপর আপনার সাধ্য মতো খরচ করবেন আপনার যে পরিমাণ আল্লাপা তফিত দিয়েছে আমি আমার এক উস্তাদ থেকে শুরুছি যে উনি হাতিসের উপর আমল করার জন্য উনি বাজার করে বাজারে যাওয়ার সময় বাল বাচ্চাদেরকে ডাকে দিয়ে শুনো আজকে তোমরা কোন তরকারি দিয়ে মাছ খাবে ফ্যামিলিদের থেকে পরামর্শ নেয় আজকে মাংস দিয়ে খাবে নাকি খাসির মাংস দিয়ে খাবে না ইলিশ মাছ খাবে না কাঁচকি মাছ খাবে কই বাবা আমি ভোটা ভোট নিই তাদের আমি একটা কিনলাম কিন্তু আমার ফ্যামিলি লুক সেটা খাইল না আমি গড়ি ম্যাপ কিনলাম এটা আমার মতামত আপনি কৃপণাটা কেন দেখেন আল্লাহ আপনাকে কোটি টাকা দান করেছে কিন্তু আপনার বাল বাচ্চাকে পুরাতন কাপড় গায়ে দেন পরান এই স্বভাব আপনার কেন ও আমা বিনিয়ম রব্বি হাত আল্লাহ বলেছেন আমি যে নামত দিয়েছি তোমরা সেটা প্রকাশ করো তোমরা সেটা কি আপনি একটা লোককে স্যান্ডেল টান করেছেন আপনি এখন চান কি যে লোকটা স্যান্ডেল পাঁচ দিয়ে কি করুক আমাকে দেখাই দেখাই হাঁটু এটা আপনি চান সাধারণত সঞ্জাবির কাপড় দিছেন একটা সার্ডের কাপড় দিয়েছেন এক সপ্তাহ পরে যখন দেখলেন এড়ে যায় আপনি যে সার্ডের কাপড় দিচ্ছেন ওইটা নাই তোর আপনি প্রশ্ন করেন যে কি তোমাকে একটা সার্ডের কাপড় দিলাম কি করলে বিক্রি করেছো আপনি চান কি আপনি তাকে যে জিনিসটা দান করেছেন সেটা ওই লোকটা ওইটা আমি দিয়েছি সেটা তুমি কি করো তোমার দেহের মধ্যে প্রকাশ করো আমি দিয়েছি তোমাকে কুড়ি টাকা তুমি যেন ফিরে দামা গায়ে দেয়ান এই জন্য আমার ভাইরা আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি ক্লাসে ওই ছাত্রগুলোই চোর হয় যাদেরকে মাতা পিতা টাকা দেয় না টাকা আসে লোকটার এরপরেও টাকা দেয় না এই ছেলেগুলো চুরি করে দেখবেন বিভিন্ন প্রলাভানের টাঙের তালা ভাঙে ফকেট ইয়ে করে কারণ বন্ধু বান্ধব বললা চলে আজকে আমার এক বন্ধু খাওয়াইছে তা আগামীকাল তো আমার খাওয়ানোর ফালা নয় এখন আমি তো খাওয়াইতে হবে তারা যদি আমি কি করতে হয় বন্ধু বান্ধবরা মেনটেন করতে এখন সেটা তো আপনি টাকাই দেন না আপনারে কি দিবেন কিছু খরচের টাকা তার হাতে দিবেন এই ছেলেটা আর চোর হবে না কখন কিছু টাকা তার হাতে দিবেন আমার ভাইরা সময়কে তিন ভাগ করবেন আপনার যে সময় চব্বিশ ঘন্টার সময়টাকে তিন ভাগ করবেন তিন এক একবার ঘুমাইবেন কথা বুঝছেন কিনা আর একবার কাজ কর্ম করবেন নিজের কর্মক্ষেত্রে থাকবেন আর এক ভাগ বাল বাচ্চাকে নিয়ে থাকবেন কথা বুঝছেন ধাদিসের কথা বলছি এক ভাগ ঘুমাইবেন এক ভাগ নিজের কর্মক্ষেত্রে থাকবেন আর বাকি একবার কাশ হবে বাল কি নিয়ে থাকবেন তাহলে বাল আমরা দেখছি অভিভাবক হারা ছেলেগুলো কি হয় অসৎ হয় এটা একবার অভিজ্ঞতা আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষের কাছে সন্তানের মূল্য বেশি ছিল টাকার মূল্য কম ছিল এই জন্য প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত জন্ম হয়েছে ভালো মানুষ জন্ম হয়েছে আর বর্তমানে মানুষের কাছে সম্পদের মূল্য বেশি সন্তানের কি মূল্য সন্তানের মূল্য নাই সন্তান আরু হোক যারু হোক বাটবার আমার কি হয়েছে আমি আমার ব্যবসার দিকে রেখতে হবে সম্পদকে প্রাধান্য দিতেছি আমরা আমার সন্তান গুলো সারখার হইতেছে দাঁড়িয়ে ফাঁকি গিয়েছে এরপরে বিদেশ দশ বছর পনেরো বছর ওর কিন্তু এলাকার তার যে কষি বাচ্চাগুলো সবগুলো চোর ফকট ম্যাট জুতা চোর গেছে সবগুলা কে শিখে দিচ্ছে আপনাকে এটা আপনার সম্পদ বড় না সন্তান বড় একটা সন্তান যদি আপনার যোগ্য হতে পারে এই সন্তানের কারণে দুনিয়াতেও আপনার লাভ আপনার এই জন্য আমার ভাইরা আমার ভুলের কারণে আমি আমাকে সম্পদ দিয়েছে আল্লাহ আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী আমার সন্তানের উপর কি করবো খরচ করবে এটা আমার দায়িত্ব এটা নবী বলেছেন হজরত আলা আল্লাহ তুমি তোমার সাধ্য সংসারে বাল বাচ্চার উপর ফরস করো কৃপুরতা কখনো দেখাই না মদ ফান বলেন এক নাম্বার কি মদ আমরা যারা ফান করি আমার ভাইরা আল্লাহর নবী হাদিস পড়েছি চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ আপনার উপর নারাজ থাকবে ওই অবস্থা মারা গেলে আপনি কাপের হয়ে মারা যাবেন যত বস্তু নেশা আনে কি কি বস্তু নিশান আমি কিন্তু খাই না আমি জানি না আপনার যারা অভ্যস্ত তারা জানেন কোন বস্তুটা খাইলে আপনার ভিতরে নেশা আছে কোন বস্তুটা খাইলে আপনার ভিতরে উত্তেজিত বেড়ে যায় উত্তেজনা আছে এটা আপনি ভালো করে জানেন এই জিনিসগুলোকে বর্জন করবো এবং যার যে পরিমাণ তৌফিক আছে যায়। আমরা সংসারের ফ্যামিলির লোকের উপরে বাল বাচ্চার উপরে আমরা খরচ করবো আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে এই দুটা পয়েন্টের উপর আলোচনা আমল করার তৌফিক দান করুন যারা সুনদ পয়েন তারা সুনুদ পড়েন